ইসলামের ইতিহাসে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যেখানে আল্লাহ নবীদ্র হুসাইন আলী রানকে শাহজাত বরণ করতে হয়েছিল সেই ঘটনার ক্ষেত্রে আহলুসুন জামাতের মওক অবস্থানটা কি এই অবস্থান সম্পর্কে যদি আমরা সত্যিকার সুন্না থেকে গ্রহণ না করি এবং আহলু সুন জামাতের অবস্থান সম্পর্কে আমরা না জানি তাহলে কিন্তু আমরা হয়তো নাসিবিদের দিকে চলে যাব যারা কারবালার দিনকে ঈদের দিবস হিসেবে গ্রহণ করেছে আর এই অবস্থান সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা হয়তো রাফিদি এবং শিয়া সম্প্রদায়ের দিকে চলে যাব যারা এ কারবার ঘটনাকে শোক দিবস হিসেবে মাতো মেরে দিবস হিসেবে গ্রহণ করেছে তাই আমাদেরকে সহি চিন্তাধারার সহিষ্টিভঙ্গি যদি জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে একটি বিষয় সেটি হচ্ছে আহলুসুন জামাতের মকেফ অবস্থানটা এখানে কি ছিল সুপ্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে কারবার এই ঘটনা ছিল ইন্নাহু ইনাহুদুল মু অন্যায় এবং অত্যাচার মূলত এই ঘটনা কোনভাবেই মুসলিম উম্মার জন্য এই ঘটনার মধ্যে কল্যাণ ছিল না যেভাবেই ঘটুক না কেন যারাই ষড়যন্ত্র করুক না কেন যাদের মাধ্যমেই এই ঘটনার সংগঠন হোক না কেন কিন্তু এই কাজটি ছিল সবচেয়ে বড় অন্যায় এবং জলি যার মাধ্যমে মুসলিম উম্মা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আলদার নবিসহিত হোসেন এমনি আলীহীহ আদা ধ্রহণ করছে আইন দ্বিতীয় যে বক্তব্য যারা ধারণা করে থাকে যে হুসাইন রদি আল্লাহকে হত্যা করা হয়েছে খারজী হিসেবে এটি একটি ভুল ধারণা হুসাইন রী আল্লাহকে খারজী হিসেবে হত্যা করা হয়নি কেউ যদি মনে করেন যে হুসাইন মুয়াবিয়া ইবনি আবি কর্তৃত্ব এবং ইয়াজিদ ইনি মুয়াবিয় কর্তৃত্ব হুসাইনী আল্লাহ তালানহু মেনে নেননি তাদের শাসনের যে ক্ষমতা ছিল ক্ষমতাকে মেনে নেননি তাদের খেলাফতকে মেনে নেননি এই তিনি খারিজি এটি একেবারে মিথ্যা কথা আহলুসুনতুল জামাতের আকিদা সলফে সালেহিনের আকিদার পরিপন্থী বক্তব্য বরং হোসাইন রদী আল্লাহ পোতাল এখানে তিনি মজলুম ছিলেন তিনি অত্যাচারিত ছিলেন তিনি শহীদ হয়েছেন তিনি খারিজ হিসেবে ছিলেন না কারণ এখানে আনুগুত্যের বিষয়টি ও ভাম ও স্পষ্ট ছিল প্রচ্ছন্ন ছিল সে প্রচ্ছন্নতা ইসলামের ইতিহাস যারা সত্যিকার জ্ঞান রাখেন তারা তাদের জানার কথা কারণ হুসাইন রজি আল্লাহ তালকে যখন বারবার চিঠি লেখা হচ্ছিল কুফা থেকে তখন বলা হচ্ছিল যে কুফাতে আমাদের কোনো ওলি বা গভর্নর নেই যে আমাদের দায়িত্ব পালন করতে পারে যার প্রতি আমরা আনুগত্য প্রকাশ করতে পারি যার নেতৃত্বে আমরা মূলত বার যার নেতৃত্বে আমরা মানে করতে পারি সেই দায়িত্বশীল আমাদের নেই ফলে আপনি আমাদের কাছে আসুন এবং আমাদের নেতৃত্ব গ্রহণ করুন এই জন্য হোসাই আল্লাহ তালন মূলত সেখানে গিয়েছিলেন তাই এটি মূলত খুরুজ ছিল না যদি কেউ খরুজের ব্যাখ্যা দিয়ে তাকে তিনি গোল ব্যাখ্যা দিয়েছেন এটি আহলুসার পরিপন্থী দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই হুসাইন নদী আল্লাহ আনহু তিনি আহলসনুল জামাহাতের কৈদান এবং মাকেফ হচ্ছে যে তিনি এই যে কারবালার ময়দানে তিনি এসেছেন মক্কা থেকে তিনি কার্বালার উদ্দেশ্যে বা কুফার উদ্দেশ্যে যে রওনা করেছেন তার এই যাওয়াটি ছিল মূলত এটি শুধুমাত্র যুদ্ধের জন্য নয় মানে রাষ্ট্রীয় অবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নয় শুধুমাত্র তাকে একদম লোক আহ্বান করেছে একদল লোক তাকে সেখানে যেতে অনুরোধ করেছে যদিও সেটা ষড়যন্ত্র ছিল তিনি এই ষড়যন্ত্র সম্পর্কে সুস্পষ্ট ওয়াকিজ না থাকার কারণে তিনি মনে করেছেন তারা যেহেতু তাকে আহ্বান করেছে তিনি তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে তিনি গিয়েছেন এটি তার যাওয়ার বিষয়টি ছিল তার ব্যক্তিগত বিষয় আহ মাত্র তৃতীয় যে বিষয়টি সেটি হল এই তুফ। কানা ইসতেহাদ মিনহু যে মিনহু তার পক্ষ থেকে ইস্তেহাদ ছিল কারণ বিষয়টি অপ্রচ্ছন্ন ছিল কি ঘটনা করতে যাচ্ছে সেটা সম্পর্কে তার কাছে কোন স্পষ্ট ধারণা ছিল না কিন্তু তিনি তুফ এ বছার আগে তিনি ফরজাকের সাথে যখন সাক্ষাৎ হল তার তখন তাকে কিন্তু জানানো হয়েছিল যে মুসলিনা আকিল রহমতুল্লা আলাইহ তাকে হত্যা করা হয়েছে তিনি শহীদ হয়ে গিয়েছেন এবং এই বিবরণ দেয়া হয়েছিল কিন্তু তার জন্য সেখানে কোনো অবসান ছিল না রিটার্নের কোন অবসান ছিল না যেহেতু একটু পরেই তিনি তুফ যখন তুফ যখন গেলেন সাথে সাথেই তিনি আক্রান্ত হয়ে গেলেন তিনি ওই ওবদুল্লাহ জিয়াদের যে বাহিনী সে বাহিনী আক্রান্ত হলেন তাদের মানে মুখোমুখি হয়ে গেলেন পরে তারা প্রত্যাবর্তনের কোন সুযোগ ছিল না কিন্তু তবে হোসেন আলী রাজি আল্লাহনকে কারবার উদ্দেশ্য অথবা কুফায় উদ্দেশ্যে রওয়ানা করতে সমকালীন সময়ে যে সমস্ত সাহাবিরা মানে জীবিত ছিলেন সাহাবিরাদের মধ্যে প্রায় সবাই অনেকেই তাকে নিষেধ করেছে। বাধা দিয়েছেন বলেছেন কার না যাওয়ার জন্য যেহেতু এই আজকে যারা মাতম করছে আজকে যারা মার্সিয়া করছে তারাই মূলত আলী তালেবাদ লোক হত্যা করেছে তারাই তোমাকে হত্যা করবে এই জন্য তারা মুনাফিকি করবে মুনাফি কি হচ্ছে তাদের দিন মুনাফি করছে তাদের ধর্ম তাই আল্লাহ নবীলা সাহাবিরা যারা বর্তমান ছিলেন তারা সবাই বাধা দিয়েছেন নিষেধ করেছেন হোসেন আলী রাজি আল্লাহনকে এখান থেকে দূরে থাকার জন্য তারা বলেছেন বরং তার একবার কাছের মানুষ তার ছোট ভাই মাহমুদিয়া রাজি আল্লাহন তিনি হোসেন রাজি আল্লাহ তালনুকে কঠিনভাবে বারণ করেছেন যে আপনি যাবেন না তারা আপনার সাথে কি আচরণ করবে আপনি বুঝতে পারছেন না কিন্তু হোসাইন রাজি আল্লাহ তালন তাদের এই বাধাকে উপেক্ষা করেছেন তাঁর ইতিহাস ছিল তিনি যাবেন তাই তার ইস্তহারটাকে আহলসুরুল জামাত মনে করে থাকেন যে তার ইস্তহাদ হয়েছে কিন্তু ইস্তেহারটি যথাযথ ছিল না যথাযথ না থাকার কারণে কাজটি মূলত এটি দুর্ঘটনা হয়েছে তবে কোন সন্দেহ নেই এটি আল্লাহ আব্বুল আলমিনের পক্ষ থেকে মুকাদ্দার ছিল ফয়সলা করা ছিল আল্লাহ সুবাহান তালা এই ফয়সলার জন্য আল্লাহ আব্বুল আলমিন তার ইস্তেহাদের জন্য তাকে আল্লাহ সুবাহ করবেন এবং তিনি এই ইস্তেহাদের কারণে আল্লাহ রাখতে ক্ষমা পাবেন এটাও মুসলিম উম্মায় যাতে কেয়ামত পর্যন্ত এখান থেকে পারে এখান থেকে শিক্ষা দিতে পারে সেই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবাহন তালা এই বিষয়টি মুসলিম উম্মায় কাছে রেখে গিয়েছেন এরপরের পয়েন্টটিওকিফ অবস্থান হচ্ছে যে হুসেইন এমন আলী রী আল্লাহ তালের সাথে কুফাবাসী যে আচরণটি করেছে এটি ছিল মোয়ারা ষড়যন্ত্র মুনাফেতী এটি তাদের পক্ষ থেকে মূলত এক প্রকারের ষড়যন্ত্র ছিল তারা এ বিষয়ে জিয়াদ এবং তার বাহিনীর অবস্থান সম্পর্কে তাকে কোনো ধরনের জ্ঞান না দিয়েই তারা তাকে শুধুমাত্র ষড়যন্ত্রমূলকভাবে এখানে আসতে তাকে ছিঠি দিয়েছে দাওয়াত দিয়েছে ফলে তিনি মনে করেছেন যে এখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সহ তাদের বাহিনীর যেই ক্ষমতা রয়েছে এই ক্ষমতার বিষয়টি তিনি জানতেন না তাকে যে এই অবস্থার মুখোমুখি হতে হবে তিনি এ বিষয়টি জানতেন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে তিনি কখনো খেলাফতের দাবি করেননি তিনি একথা বলেননি যে আমি খালিফা হিসেবে মূলত তোমাদের কাছে আগমন করছি অথবা আমি খালিফা তিনিিদ ব্রিম আবিয়ার খেলাফতের বাই আত হওয়ার পরে তিনি ব্যক্তিগতভাবে ইয়াজিদ ব্রিম আবিয়ার বাই আত গ্রহণ করেননি কিন্তু তিনি ওই দাবি করেননি যে আমি খালিফা অথবা খেলাফতের দাবি করে তিনি কাউকে ব্যায়াত করেছেন এই মর্মে কোনো বর্ণনা কোন শহীদ আওয়াজ সাব্যস্ত হয়নি খেলাফতের নেননি এমনকি তিনি কুফাতেও খেলাফতের বায়াত নেওয়ার জন্য জাননি যেহেতু খেলাফতের ব্যায়াতের বিষয়টি কুফা বাসী তাকে স্পষ্ট করেনি, তারা বলেছে তাদের কোন গবর্ণর নেই তাকে দায়িত্ব দিয়ে তারা তার অধীনে তার নেতৃত্বে তারা কুফার মানে দায়িত্ব অর্পণ করতে পারে তিনি থাকে যে তিনি মূলত ভিন্নভাবে খেলাফতের কোন দায়িত্ব তিনি গ্রহণ করেননি অথবা নিজেকে খালিফা হিসেবে তিনি ঘোষণা দেননি আরেকটি বিষয় হচ্ছে ছয় নম্বর পয়েন্ট হল আহ জামাত মনে করে থাকে একদল লোককে ধারণা হচ্ছে যে তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি কারবালার ময়দানে উপনীত হয়েছেন মিথ্যা কথা সত্য নয় রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি অবস্থান নেওয়ার জন্য কারবার এমনকি তিনি অন্যায়ের বিরুদ্ধে কারবার অবস্থান নেওয়ার জন্য তিনি যাননি কারণ সেখানে কোন অন্যায়ের বিষয়ে যদি অবস্থান নিতেন তাহলে রাজতন্ত্রের প্রতিষ্ঠা সেখানে রাজতন্ত্র ছিল মূলত সিরিয়াতে তাহলে তিনি সিরিয়াতেই যেতেন আর সেখানে যদি কোনো অন্যায় হতো অন্যায় যদি ইজিদ্রিম আবিয়া করত তাহলে এজিদ্রিম আবিয়ার সেখানে গিয়ে তারা তিনি যেতেন এবং তার বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করতেন তার বিরুদ্ধে তিনি বক্তব্য দিতেন তিনি কেন কারবালা অথবা তুফ নামক স্থানে মানে কুফাতে তিনি আসবেন আসে না বুঝা গেল যে এখানে প্রতারণা করা হচ্ছে এবং সঠিক তথ্য গোপন করা হচ্ছে যে হুসেন এমনি আরিয়া জিয়াল অনুমূলত রাজতন্ত্রের বিরুদ্ধে আসেননি বরং তিনি এখানে অবস্থান করেছিলেন যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে হুসাইন ইম্ল আলী রদিয়াল্লাহালকে বলা হয়েছিল যে কুফার গভর্নরের দায়িত্বের উপর কেউ প্রতিষ্ঠিত নেই সেখানে তাকে দায়িত্ব গ্রহণ করার জন্য কুফার একদল লোক ষড়যন্ত্রমূলকভাবে তাকে আহ্বান করে এবং তারা এই ষড়যন্ত্রের মাধ্যমে চেয়েছিল হুসাইন আলী রেদের হত্যাযজ্ঞ ঘটিয়ে মুসলিম উম্মার মধ্যে বড় ধরনের ফাটল সৃষ্টি করার জন্য মুসলিম উম্মাকে বিপর্যস্ত করার জন্য এরপরে পয়েন্টটি আহুল সুদ্দুল জামাতের মকিফ অবস্থান হচ্ছে ইজিদ ইবলি আভিয়া সম্পর্কে আহুল জামাতের অবস্থান হচ্ছে তার সম্পর্কে আহলেসুল জামাত কোন ধরনের তাকে গালি দেবে না এবং তার বিষয়ে মাঘ ফেরাতের দোয়া অথবা তার প্রতি আনুকূল্য আনুগত্য প্রকাশ করবে না তার বিষয়টি আল্লাহবুল আলমীর কাছে ছেড়ে দেয়া হবে কেন তার কারণ হচ্ছে ইয়াজিদ বি আবিয়ার ঘটনার সাথে হুসেন আলী রাজিদুল হত্যার ঘটনাকে একসাথে সম্পৃক্ত করে দেওয়ার কারণে ওলামাই কালাম ইয়াজিদিম আবিয়া সম্পর্কে চুপ থাকাকে গ্রহণ করেছেন এটি হচ্ছে মাদের বক্তৃপ অবস্থা সুপ্রিয় দর্শক দুঃখের বিষয় হয় আমাদের মেম্বারগুলো থেকে ইয়াজিদিন আবিয়াকে যেভাবে কাঁফের বানানো হয়ে থাকে যেভাবে কঠিনভাবে গালিগালাজ করা হয় থাকে এবং শিয়া সম্প্রদায়ের বক্তব্যগুলো ইয়াজিদ উম আবিয়া নোয়াবিয়া সম্পর্কে বলে শিয়া সম্প্রদায়ের যত ধরনের কলঙ্ক আছে সমস্ত কলঙ্ক তার গায়ে লেপন করে দেওয়া হয়ে থাকে অথচ তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লা সাহাবিদা বর্তমান ছিল কারো কাছ থেকে বক্তব্য পাওয়া যায় না যে ইয়াজিদিন তার চারিত্রিক দিক থেকে খারাপ ছিল বরং এ ধরনের বক্তব্য পাওয়া যায় তািদের অনেকেই বলেছেন সাহাবিদের মধ্যে অনেকেই বলেছেন একথা সাব্যস্ত হয়েছে তার সম্পর্কে ভালো মন্তব্য করেছেন কিন্তু আহাজুল জামাত তার সম্পর্কে কোন সুমন্তব্য করার প্রয়োজন মনে করে না। এবং তার সম্পর্কে কোন ধরনের কটুক্তি বা তাকে কাফের বানানো তার সম্পর্কে খারাপ কথা বলারও কোন ধরনের চিন্তা করে না এরপরে যে মাত্রটি সেটি হচ্ছে আহ জামাত মনে করে থাকে ইয়াজিদ বিম আহিয়া তার সাথে এই কারবালার যেই মর্মান্তিক ঘটনা এই ঘটনার মূলত সম্পৃক্ততা ছিল না বরং এই সম্পৃক্ততা ছিল ওবায়দুল্লাহ জিয়াদ এবং তার বাহিনীর সাথে উবৈদুল্লাহ জিয়াদ এবং তার বাহিনী মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তারাই হত্যাকাণ্ড তাদের শামসুদ্দিনের কিতাবগুলোর মধ্যে সুস্পষ্ট আলোচনা করেছেন যেখানে প্রমাণ করেছেন যে মূলত ইয়াজিদ ইবলিম আবি এই ঘটনার সাথে সরাসরি কোন সম্পৃক্ততা তার ছিল না যদি এর সাথে সামান্যতম সম্পর্ক থাকে তার তিনি এ দায়ী থেকে মুক্ত হতে পারেন কিন্তু আলিসুল জামাত মনে কর থাকে সরাসরি তার এর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না বরং এক ধর যারা ওবায়দুল্লাহ জিয়াদের বাহিনীর মধ্যে ছিল তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সুপ্রিয় দর্শক আসুন আমরা আমাদের আকিদা আমাদের চিন্তাধারাকে সুনার চিন্তাধারায় আমরা তৈরি করে নিই এবং এই যে বিভ্রান্ত গ্রুপ রয়েছে বিভ্রান্ত গোষ্ঠী রয়েছে তাদের যে চিন্তাধারা রয়েছে কারবার ঘটনাকে কেন্দ্র করে সেগুলি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করি তাহলে আমরা শহীদ ধারার উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারব আমরা বিচ্ছুত হব না যেভাবে বিচ্ছিন্ন হয়েছে নাসবি সম্প্রদায় এবং এই কারবার ঘটনাকে কেন্দ্র করে তারা এদিনকে ঈদের দিবস হিসেবে ঘোষণা করেছে যেভাবে বিচ্ছিন্ন হয়েছে শিয়া ঘটনাকে কেন্দ্র করে তারা এই দিনটিকে শোকের দিবস মাতুের দিবস হিসেবে গ্রহণ করেছে আসুন না আমরা শূন্যার অনুষ্ঠানে যারা রয়েছে তাদের এই বিষয়ে অবস্থান সম্পর্কে স্পষ্ট জানি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজা ওসালা নবী গিনা মোহাম্মদ